আব্বাদ ইবনু তামিম রহমতুল্লা আলহী তার চাচা হতে বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন অতপর তিনি দুরাকাত সালাদ আদায় করলেন এবং চাদর উলটিয়ে নিলেন